মুতার্রিফ ইবনু আব্দুল্লাহ আবদুল্লাহ রদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি এবং ইমরান ইবনু হুসায়ন রদুল্লাহ তাল্লান্ন আলী ইবনু তালিব রদিয়াল্লাহ তাল্লান্ন এর পেছনে সালাদ আদায় করলাম তিনি যখন সাজদায় গেলেন তখন তাকবীর বললেন সাজদা হতে যখন মাথা উঠালেন তখনও তাকবীর বললেন আবার দূর আকাতের পর যখন দাঁড়ালেন তখনও তাকবীর বললেন তিনি যখন সালাত শেষ করলেন তখন ইমরান ইবনু হুসাইন রজিয়াল্লাহ তাল্লাহ্ন আমার হাত ধরে বললেন ইনি অর্থাৎ আলী রাজিয়াল্লাহ তাল্লাহ্ন আমাকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ন্যায় সালাদ স্মরণ করিয়ে দিয়েছেন বা তিনি বলেছিলেন আমাদের নিয়ে মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের সালাতের ন্যায় সালাত আদায় করেছেন